এই হাদিসে বলেছেন এমন একটা সময় আসবে যখন হারাজের ব্যাপকতা বৃদ্ধি পাবে সাহাবারা তখন রাসুল সাল্লাম কে জিজ্ঞাসা করলেন হারাজ অর্থ কি কারণ এটা আরবি কোন শব্দ নয় এটা আবিসিনিয়ান একটা শব্দ বা হাফসি শব্দ এটা অর্থ হচ্ছে না জানা নেই তবে এটি আবিসিনিয়া বা ইউপিয়া জন্মানোর একটি ভাষা ছিল কোন ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাই অনারব শব্দ ব্যবহার করেছেন অথবা তিনি এমন একটি বাচন ব্যবহার করেছেন যেটা আরব কুরাইশদের থেকে ভিন্ন ছিল যেমন উদাহরণস্বরূপ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 সুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ব্যাপারটি এমন হবে না যে তোমরা কুফার বা অবিশ্বাসীদেরকে হত্যা করবে এটা হবে তোমাদের নিজেদের মধ্যে হত্যাযোগ্য মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করবে এখন লক্ষ্য করবেন যে সাহাবাদের প্রজ্ঞা তাদের জ্ঞানের গভীরতা এবং কত তীব্র অনুধাবন ক্ষমতা ছিল সাহাবারা তখন জিজ্ঞাসা করলেন যে আমাদের বোধ তখন কোথায় থাকবে অর্থ এটা কিভাবে সম্ভব মুসলমানরা মুসলমানদেরকে কিভাবে হত্যা করতে পারে আমাদের বোধ তখন কোথায় থাকবে রাসুল্লাহ সাল্লাহাম বললেন তখনকার মানুষদের বোধ শক্তিকে তুলে নেওয়া হবে তখন থাকবে শুধু নিম্ন শ্রেণীর লোকেরা তারা মনে করবে যে তারা কোন আল্লাহর্শ অনুসরণ করছে কিন্তু তারা বস্তুত্ব তা করবে না তাদের বোঝার ক্ষমতা বা বোধ শক্তি থাকবে অত্যন্ত ক্ষীণ এবং তারা এভাবে একে অপরকে হত্যা করবে তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুসলিম শরীফে বর্ণিত হাদিসে বলেন যে এমন একটা সময় আসবে যখন একজন হত্যাকারী সে জানবে না কেন সে হত্যা করছে এবং নিহত ব্যক্তি সেও জানবে না কেন তাকে হত্যা করা হলো অর্থাৎ একজন লোক বাইরে বের গিয়ে হত্যা করবে এটা না জেনেই যে কেন সে হত্যা করছে এবং যে নিহত হবে সেও জানবে না কেন তাকে জীবন দিতে হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যেটা কিভাবে সম্ভব রাসুল্লাহ সাল্লাহাম বললেন সেটা হবে হারাজের সময় খুনো খুনির সময় এবং সেটা হবে হত্যাযজ্ঞের সময় রাসুল্লাহ সাল্লাহাম বললেন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 তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় একই ছিল ২৪ ঘন্টায় ছিল কিন্তু তারা এই অল্প সময়ে আমাদের থেকে অনেক বেশি কাজ করতেন এবং সময়ের বেশি ব্যবহার করতেন যেখানে মানে আপনার মনে হতে পারে কিছু করার আগেই আমাদের দিনটা শেষ হয়ে গেল বা সময় অতি দ্রুত তো আমরা এখন কিছু মানুষের উদাহরণ শুনবো যে যারা তাদের সময় আল্লাহর পক্ষ থেকে বরকত লাভ করেছিলেন এদের একজন হচ্ছেন ইমাম ইবনুল জাউজি রাহিমা উল্লাহ ইবনুল জাউজি যখন মৃত্যুবরণ করেন তখন তার জীবনের সমস্ত কাজ একত্র করা হলো। এবং তার লিখিত সমস্ত বইয়ের হিসাব করা হলো যে তারা এই সমস্ত বইয়ের পাতাকে অর্থাৎ যতগুলো বই লিখলেন যতগুলো পৃষ্ঠা উনি লিখলেন এই সমস্ত বইয়ের পাতাকে গুণা হলো। এবং এরপরে তার জীবনের প্রত্যেকটা দিন দিয়ে সেই কাজকে ভাগ করা হল যে দৈনিক কতগুলো পৃষ্ঠা উনি লিখলেন এবং এরপরে সুহান আল্লাহ ফলাফল পাওয়া গেল যে প্রতিদিন উনি গড়ে এগারো পৃষ্ঠা করে লিখছেন যে আল্লাহ সুমান্ত আল্লাহ দিনের কথা এগারো পৃষ্ঠা করে উনি লিখতেন অন্তত যখন আমরা একজন ছাত্র মানে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 কিন্তু গ্রাম অঞ্চলে সেখানে অনেক সময় বরকত থাকে এবং মানুষ আসতে সব কাজই শেষ করতে পারে দ্বিতীয় বলেন যে এই সময় সংকুচিত হয়ে আসার বিষয়টা ঘটবে যখন জীবন অনেক বেশি আরামায়াস পূর্ণ হয়ে যাবে ইমাম আল মাহাদির সময় এই ঘটনাটা ঘটবে মানুষের জীবন তখন এত বিলাসিতা পরিপূর্ণ থাকবে যে মনে হবে সময় অতি দ্রুত চলে যাবে যখন কেউ সুখের মধ্যে থাকে বা আরামের অবস্থার মধ্যে থাকে বিলাসপূর্ণ অবস্থায় থাকে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 আরেকটা উদাহরণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ খুব দ্রুত সম্পাদিত হচ্ছে আগে আপনি পৃথিবীর যেকোনো স্থানে থাকা একজন মানুষকে যদি যোগাযোগ করতে চাইতেন অনেক বেশি সময় লাগত কিন্তু বর্তমানে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 ভূমিকম্প বা জালজলা জালজালা এর শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প আরেকটি অর্থ রয়েছে পরীক্ষা বাসনাদে আহমাদ থেকে বর্ণিত অন্য হাদিসে রাস্লাহাম বলেছেন হে ইবনে হাওয়ালা তুমি যদি দেখো খিলাফত পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালিমের দিকে এগিয়ে যাচ্ছে তখন ভূমিকম্প দুর্যোগ সহ বিভিন্ন বড় বড় বিষয় সংঘটিত হচ্ছে তবে জেনে রেখো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 সংঘটিত হওয়া শুরু হবে এবং ধীরে ধীরে পৃথিবীর সমাপ্তি হবে পরবর্তী পঁচিশ নম্বর আলামত হচ্ছে জলোচ্ছ্বাস পাথরের আঘাত এবং পশুতে রূপান্তর হওয়ার ঘটনা মানুষ পশুতে রূপান্তরিত হবে আইসা সিদ্ধান থেকে বর্ণিত যা তির্মিজিতে সংরক্ষিত রাসুল্লাহলাম বলেছেন যে এই উম্মার শেষের দিকে জলোচ্ছ্বাস পাথরের আঘাত এবং পশুতে রূপান্তরিত হওয়ার মতো ঘটনা ঘটবে আইসা আদিউল তখন প্রশ্ন করলেন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 পরবর্তী ছাব্বিশ নম্বর আলামত হচ্ছে ইবনে মাজা থেকে বর্ণিত আবু হুরাই রাসুল সাল্লাহাম বলেছেন এমন একটা প্রতারণাপূর্ণ সময় আসবে যখন একজন একজনকে বিশ্বাস করা হবে এবং সত্যবাদীকে বিশ্বাস করা হবে না এবং বিশ্বাসঘাতককে বিশ্বাস করা হবে নির্ভরযোগ্য বা বিশ্বস্ত ব্যক্তিকে বিশ্বাস করা হবে না এবং রুয়াই কথা বলবে সাহাবার জিজ্ঞেস করলেন রুয়াই বুদাকে রাসুল্লাহ সাল্লাম বললেন এরা হচ্ছে নীচু জাতের লোক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 এর অর্থ কি পৃথিবী তাদের জন্যই হয়ে যাবে আল মানা এই হাতিসের ব্যাখ্যায় বলেন পৃথিবীর সম্পদ থাকবে দুর্বৃত্তের হাতে ক্ষমতা থাকবে দুর্বৃত্তের হাতে এবং সম্মান থাকবে হাতে। আপনি যদি দেখতে যান বর্তমান সময়ে এরা কোথায় এরা কারা তাহলে ধনী এবং বিখ্যাত ব্যক্তিদের দিকে একবার দৃষ্টি ফেরান সেখানেই আপনি তাদেরকে দেখবেন সুবান আল্লাহ বিনোদনের অর্থাৎ মানুষকে আমরা যে সমস্ত বিনোদন বর্তমানে প্রদান করা হচ্ছে রেডিও বা টেলিভিশন সিনেমার মাধ্যমে সেই বিনোদনের সম্পূর্ণ ফিল্ডই বর্তমানে নিফাক বা ভণ্ডাম পরিপূর্ণ তারা মূলত শিখে যে কিভাবে ভণ্ডামি করতে হয় আর এই হচ্ছে বর্তমানে মানুষের বিনোদন এটাকে নাম দেওয়া হয়েছে আপনি ততক্ষণ পর্যন্ত একজন ভালো অভিনেতা হতে পারবেন না যতক্ষণ না আপনি একজন ভালো ভণ্ড হচ্ছেন কারণ তখন আপনি জানবেন যে কি করে অভিনয় করতে হয় আর সুভান আমরা বর্তমানে দেখতে পাই যে সতেরো আঠারো বছরের সতেরো আঠারো বছরের তরুণ বাচ্চারা এরা বিভিন্ন পপ গান গিয়ে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 যে কিন্তু তার অন্তরে বা হৃদয়ে একটি সস্যদনার পরিমাণও ইমান থাকবে না একটি ছোট সস্যদানা পরিমাণেও নয় যদিও সাধারণ মানুষ তাকে জোস বলবে কুল বলবে তো অল্লাহি বর্তমানে যারা এই সমস্ত সিনেমা নাটক বিনোদনের জগতে কিংবা খেলার জগতের তারকা যাদের নৈতিকতা কিংবা ধার্মিকতা বিষয়ে কোনো যোগ্যতা নেই নিম্ন স্তরের লোক ব্যক্তিত্ব এরাই বর্তমানে সেই সমস্ত ব্যক্তি যারা মানুষের কাছে যশ বলে পরিচিত তো পরবর্তী ২৭ নম্বর আলামত হচ্ছে শুধুমাত্র পরিচিত ব্যক্তিদেরকেই সালাম প্রদান করা হবে এবং এটা কিয়ামতের একটা বর্ণিত আগে একটা সময় ছিল যে যখন যে কেউ কোনো অপরিচিত ব্যক্তিদেরকে মুসলিম ব্যক্তি তাদেরকে বাজারে কিংবা মসজিদে পেলে সালাম দিত এখন মানুষ শুধুমাত্র তাদেরকেই সালাম দে যাদেরকে সে চীনে অর্থাৎ পরিচিত ব্যক্তি তো সালাম এখন আর মুসলিমদের হক হিসেবে থাকিনি এটা এখন পরিচিত হয়ে গেছে তো যদিও এটা শুধুমাত্র আমরা যে বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালন করে থাকি সেই সময়ে যখন মানুষ শুভেচ্ছা বিনিময় করে সেই শুভেচ্ছা বিনিময়ে হার মুসলিমদের সালাম বিনিময়ের হারে থেকে বেশি আপনি যদি রাস্তায় কোন অপরিচিত মুসলিমকে সালাম দেন তো সে তাকাবে আর যেন তার চোখ বলছে যে আমি কি আসলে তোমাকে চিনি তুমি পরিচিত সে হয়তো কিছুটা সময় চেষ্টা করবে যে আপনাকে তার মনে পড়ছে কিনা বা পরিচিত কিনা পরে একসময় ব্যর্থ হয়ে ভাববে যে আপনাকে এরকমই হয়ে গেছে যে অপরিচিত মুসলিমদের মধ্যে সালাম দেওয়ার মতো কোনো কিছু আর প্রচলিত নেই পরবর্তী ২৮ নম্বর আলামত হচ্ছে যে নিসা কাসিয়াত আরিয়াত অর্থাৎ সেই সমস্ত মহিলাদের প্রকাশ ঘটবে যারা কাপড় পরার পরেও যারা হচ্ছে পরিহিতা ঠিকই কিন্তু এরপরেও নগ্ন তারা পোশাক পরিহিতা হলেও নগ্ন এরপর রাসুল্লাহ সাল্লাহাম তাদের মাথাকে আসমিমা তুমুখি মা ইহ অর্থাৎ উটের কুজের মতো মাথা বলে বর্ণিত করলেন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 বা মোবিল চালিত বিভিন্ন গাড়ি বা অন্যান্য যানবাহন যেগুলো আছে সেগুলো সম্পর্কে একসময় মানুষরা জান্তনা এবং ভবিষ্যতেও কি বাহন আসবে একমাত্র আলোচনা সেগুলো জানেন কাজে এটা মনে করার কোন কারণ নেই বর্তমানে আমরা যে সমস্ত উন্নয়ন পরিবর্তন প্রযুক্তি দেখছি এগুলি সব প্রতিদিন বা প্রতিনিয়ত আমরা নতুন নতুন জিনিসের আবিষ্কার ঘটতে দেখছি কাজে হয়তোবা এমন এক ধরনের বাহন আসবে যেগুলো বর্তমান সময়ে নেই রাসুল সেই লোকদের সম্পর্কে বলেছেন যে তারা তাদের গাড়ি নিয়ে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 এবং এটা আল্লাহর পক্ষ থেকে এক প্রকার সাহায্য এটা হচ্ছে মুমিনদের জন্য সুসংবাদ কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে যে এই স্বপ্ন কখনোই ইসলামী শরিয়তের কোন উৎস হতে পারবে না শরীয়তের এমন কোন অংশ নাই যেটা স্বপ্নে পাওয়া গেছে সরিয়া নাজির হয়েছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এই স্বপ্নগুলোকে মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এগুলো হচ্ছে বুসারাত বা সুসংবাদ উদাহরণস্বরূপ ইমাম বুখারি বলেছেন যে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে আল্লাহ রাসুল সাল্লাহাম তার কাজকে অর্থাৎ হাদিস সংকলনের এই কাজকে সমর্থন করেছেন প্রশংসা করেছেন এটা ছিল একটা সুসংবাদ আরেকটা উদাহরণ ছিল ইমাম খুর্তির তিনি যখন সহি আল জামি সহি তখন তিনি একটি স্বপ্ন দেখেন যে সেই স্বপ্নে রাসুল সাল্লাহিস্লাম উনার কাছে একটা হাদিস বর্ণনা করছেন এই স্বপ্নগুলি হচ্ছে মূলত সুসংবাদ বা একটা ভালো লক্ষণ হিসেবে কিন্তু এর মধ্যে কোন নতুন শিক্ষাও নেই কোন নতুন নেই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 তিনি আর এই দুনিয়াতে সাউন ভঙ্গ করতে পারেননি রাসদুল্লাহ সাল্লাহাম তাকে বলেছিলেন যে তুমি আমাদের সাথে সাউন ভঙ্গ করতে যাচ্ছ এবং এই সবগুলি হচ্ছে উদাহরণ যে আল্লাহ মুমিনদেরকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ প্রদান করে কিন্তু স্বপ্নের মাধ্যমে কখনোই দিনের কোনো নতুন বিষয় শেখানো কিংবা পরিবর্তন করা হয় না এবং রাসদুল্লাহ সাল্লাম বলেন যে যারা তাদের কাজকর্মে যতটা সত্যবাদী যতটা নিষ্ঠাবান তাদের স্বপ্নগুলো ঠিক ততটাই সত্যি হয় আপনি যদি সত্যবাদী হন তাহলে আপনার ততটাই সত্যি হবে কারণ একজন আসে যে ব্যক্তি সত্যবাদী তার স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা তত বেশি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মুমিনদের স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ অংশের একটি বা ছেচল্লিশ ভাগের এক ভাগ তো এর দ্বারা আসলে কি বোঝানো হলো তা আমরা জানি যে ইব্রাহিলে কাছ থেকে ওহি গ্রহণ করার আগে রাসুল্লাহ সাল্লাহাম ছয় মাস ধারাবাহিকভাবে রাতে যা স্বপ্নে দেখেছেন দিনের বেলায় ঠিক তাই ঘটেছে এবং টানা ছয় মাস এই ঘটনা ঘটেছে এরপর রাসুলুল্লাহ সাল্লাহি সাল্লাম তেইশ বছর ধরে ইব্রাহীল আলাইস্লামের কাছ থেকে গ্রহণ করেছেন এখন দেখুন যে ছয় মাস এবং ২৩ বছরের মধ্যে অনুপাত কত এই অনুপাতটা হচ্ছে ছেচল্লিশ ভাগের এক ভাগ ছয় মাসের তুলনায় তেইশ বছরের অনুপাত হচ্ছে এক অনুপাত ছেচল্লিশ এর মানে হচ্ছে স্বপ্ন নবুয়ের ছেচল্লিশ ভাগের এক ভাগ এবং এটাই হচ্ছে একমাত্র অংশ যেটা এখন বাকি ফেরেস্তাদের মাধ্যমে একজন মানুষের কাছে হয়ে গেছে এখন আর কারো কাছে পাঠানো হবে না কিন্তু এই স্বপ্নগুলো চলতে থাকবে যা আল্লাহ থেকে এক ধরনের অনুপ্রেরণা বা সুসংবাদ পরবর্তী একত্রিশ নম্বর আলামত হচ্ছে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 যে কোনো কিছু বা লিখিত ছাপানো কিংবা সংরক্ষিত যে কোনো বস্তু যা কলমের মাধ্যমে লিখা হয়েছে সেটাই হচ্ছে কালাম তো এই আলামত কি ইতিমধ্যেই বাস্তব হিসেবে দেখা দিয়েছে রাসদুল্লাহ সাল্লাম বলেন যে এই কালাম উন্মুক্ত হবে অর্থাৎ প্রকাশিত হবে কালামের আত্মপ্রকাশ ঘটবে মানে হচ্ছে লিখিত বস্তু ব্যাপক প্রচলন করবে বই ডকুমেন্ট ম্যাগাজিন ইত্যাদি হচ্ছে কালামের কিছু উদাহরণ এবং কয়েক কয়েকশ বছর আগেও মানুষের কোন লাইব্রেরি ছিল না মানুষের বাড়িতে কোনো বই থাকত না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 মিথ্যা হাদিস নিয়ে আসা এগুলো তারা করতে পারে কিন্তু এরপরেও আমরা জানেকে হাদিস কিন্তু সংরক্ষিত যদি আমরা আমাদের প্রতিষ্ঠা ব্যয় করি অর্থাৎ এই হাদিসটা সহি নাকি জয়ীফ নাকি দুর্বল এই বিষয়গুলো যদি চেষ্টা করি তাহলে হাদিসের ক্ষেত্রেও আমরা হাদিসকে সংরক্ষিত অবস্থাতেই পাবো তো আমরা যেটা শুনছিলাম যে আবদুল্লা ইবনে বলেন যে শয়তান নিজেকে একজন মানুষের রূপে এমনভাবে উপস্থাপন করবে এবং মানুষের সাথে এমনভাবে কথা বলবে যে তারা এটা শুনবে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 চালু হয়েছে যেগুলো কিনা মূলত একেবারে অবিশ্বাস্য ধরনের মানুষের মধ্যে এমন অনেক কিছু ছড়িয়ে পড়েছে যেগুলোর দিন ভিত্তিক কোনো দলিল নেই তো এই হাদিসটি আমরা আব্দুল হাদিসটি মুসলিম শরীফের হাদিস চৌত্রিশ নম্বর আলামত হচ্ছে যে আবদুল্লাহ ইবিনী ইবনে আস বলেন সাগরের মধ্যে বন্দী কিছু শয়তান আছে এবং তারা বন্দী হয়েছিল সুলাইমান আলাহাইসাল্লামের দ্বারা সুলাইম আলাহিসের সময় তিনি এদেরকে বন্দী করে সাগরের মধ্যে রেখেছিলেন এমন একটা সময় আসবে যখন তারা বের হয়ে আসবে এবং মানুষের কাছে এসে আবৃত্তি করবে বলবে এইগুলো হচ্ছে কুরআন কুরআন বলতে সাধারণত যেকোনো কিছু শব্দের অর্থে বলতে সাধারণত যে কোনো কিছু যা পড়া হয় বা আবৃত্তি করা হয় তাকেই বোঝানো হয় কিন্তু এই হাদিসে কোরআন কে বোঝানো হয়নি এই শয়তানগুলো সাগর থেকে বেরিয়ে আসবে এবং তারা কিছু শব্দ আবৃত্তি করবে এবং বলবে এগুলো হচ্ছে ওহি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 একটা সমাজকে মূলত ন্যায় পরায়ণতায় টিকিয়ে রাখতে পারে যখন এই মানুষের জীবন অতিষ্ঠ হয়ে আপনি যদি একটা মানুষের কথা চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে সমাজে ন্যায়ের চর্চা যত কম সেখানে অবস্থাও তত খারাপ এমনকি যদি তাদের কাছে প্রচুর সম্পদ থাকে এর এরপরও সেখানে টাকা পয়সা কোন মূল বিষয় নয় মানুষের নিরাপত্তা এবং মনের শান্তি ন্যায় পরায়ণতার উপর নির্ভর করে গড়ে ওঠে এবং এটা খুব খারাপ একটা সময় যখন মানুষ মিথ্যা সাক্ষ্য দিবে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 রাসদুল্লা সাল্লাহাম বলেছেন যে কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে এমনভাবে ভাবে মহিলাদের সংখ্যা বাড়বে এবং পুরুষের সংখ্যা কমে যাবে যে জন মহিলার জন্য একজন থাকবে। প্রতিষ্ঠবে সংখ্যার পার্থক্য জন মহিলার জন্য একজন পুরুষ অবশিষ্ট থাকবে এবং ইমাম তিনি এই হাদিসের বর্ণনায় বলেছেন যে এর কারণ কি এর কারণ হচ্ছে বিভিন্ন সময়ে সভ্যতা বিপ্লবের জন্য বা বিভিন্ন কারণে মানুষদের মধ্যে অনেক বেশি যুদ্ধ হবে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 তো তাড়ি বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেন যে কেয়ামতের আরেকটি লক্ষণ হচ্ছে হঠাৎ মৃত্যু অনেক মানুষ করে মারা যাবে এর কারণ হতে পারে যে হার্ট অ্যাটাক স্ট্রোক বা এখানে যে হাদিসে যে বলা হচ্ছে সেটা বাহ্যিক কোনো বাহ্যিক দুর্ঘটনা এর ফলে যে মানুষের মৃত্যু হবে করে এই কথাটি বলা হচ্ছে না এখানে মানুষের দেহের ভিতরে অর্থাৎ তার ভিতরে হঠাৎ সৃষ্ট কোন একটা দুর্ঘটনার কারণে মারা যাবে এই কারণটিকে বলা হয়েছে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 আগের যুগে মানুষ তারা প্রাকৃতিক ভাবে অনেক শক্তিশালী ছিল তখন কোন গাড়ি ছিল না উরুজাহাজ ছিল না মানুষ পায়ে হেঁটে দিত যার ফলে এই সমস্যাগুলো এবং আজকের সর্বশেষ আলামত হচ্ছে আলামত সাল্লামকে কে আমতের সময় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন একমাত্র আল্লাহ এই সময় সম্পর্কে জানেন তবে আমি কিছু আলামতের কথা তোমাদেরকে বলতে পারি অনেকগুলো আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে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 এবং এই সম্পর্কে একটি উপদেশ দিয়ে তাদেরকে তাকে সতর্ক করে দিলেন এবং এটা নিবর্ণিত হাদিস যে ইবনে আবি হিন্দ সাথে একটি চিঠি তারা পাঠালেন কাছে তাকে সতর্ক করে দেওয়ার জন্য তো সেই পত্র প্রেরণ করা হয়েছিল মুওয়াজ ইবন জাবাল এবং আবু বাইদাবিনা রাদিউল তালহমা তাদের পক্ষ থেকে পত্রটি পাঠানো হয়েছিল ওমর রাদিউল তানুর প্রতি এবং তারা তাকে একটি উপদেশ দিচ্ছিলেন তারা বলছিলেন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 যে মানুষ জনসম্মুখে ভাই ভাই থাকবে আর গোপনে শত্রু হবে কিন্তু সেই মানুষ তোমরা নও আর সেই সময়টিও এখন নয় এটা সেই সময় সম্পর্কে বলা হয়েছে যখন মানুষের আগ্রহ শুধুমাত্র সেই বিষয়ে থাকবে যাতে তাদের কিছু দুনিয়াবি লাভ হয় অর্থাৎ একজন মানুষ অপরজনের প্রতি আগ্রহী হবে শুধুমাত্র যদি তাদের নিজেদের মধ্যে কোনো দুনিয়াবি লাভ থেকে থাকে তো এটা হচ্ছে একেবারে খাঁটি ব্যবসায়িক সম্পর্ক শুধুমাত্র দুনিয়াতে কোনো কিছু লাভ করার জন্য এই সম্পর্ক গড়ে ওঠে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 কুরআ এই বিষয়টি বলা হয়েছে যে মানুষের মন বিভিন্ন দিকে ছুটে চলে আল্লাহ সুহাম বলছেন যে মানে হচ্ছে শত শত টুকরা শত শতবিচ্ছিন্ন আল্লাহ যে তাদের গুলো শত শত বিচ্ছিন্ন অবস্থায় থাকে শত শত ধা বিচ্ছিন্ন অবস্থায় থাকে কারণ আমরা দেখতে পাই যে প্রত্যেকটা মানুষই তার জীবনের উদ্দেশ্য লক্ষ্য এক এক দিকে এক একজন এক এক দিকে ছুটছে